তো ঈশ্বর যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল একক দ্বিতীয় হলো তিনি এবং কারো হলো লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো ওয়ালামে কুফান আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান رب الرحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما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 আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে কালিমার দাবি নিয়ে হাজির হয়েছি আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু আমরা জানি না কালিমার কিছু দাবি আছে আমার কাছে কালিমার দাবিগুলোর মধ্যে একটা দাবি হচ্ছে তুমি যখন লা লাহ ইল্লাল্লাহ পড়েছ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথা বলেছ জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা বাস্তবায়ন করছো কি না এটা কালিমার আমার দিকে চেয়ে আছে আমি কালিমা পাঠ করেছি বটে কিন্তু আমার জীবনের প্রতিটি বিষয় সেই কালিমার দাবি অনুযায়ী সেই কালিমার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা এটা অরবুল আলামিন দেখছেন সেই কালিমার দাবির মধ্যে একটি দাবি আজকে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার যে কোনো কিছু চাওয়া একমাত্র হবে আল্লাহর কাছে আমি অসুস্থ সুস্থতার জন্য আমি প্রার্থনার হাত বাড়াবো আমার রবের দিকে আমি বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তির জন্য উদ্ধারের জন্য আমি প্রার্থনার হাত বাড়াবো আমার রবের কাছে আমি সম্পদ হারিয়েছি আমি রাজত্ব হারিয়েছি ক্ষমতা হারিয়েছি এটা ফিরে পাওয়ার জন্য দুনিয়ার কোনো শক্তির কাছে হাত বাড়ালে কোনো লাভ নাই كرون كمطار ملك ترابب العالمين اللهم مالك الملك تني شمص كمطار ملك تأتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بها دكال خير على كل شيء قدير رب العالمين بالشن أنه بيا أمني بولون شمص كمطار ملك الله تني جاكة جان تاكه كمطار دين جار تكة جان شمفوت كمطار چيني رين যাকে চান তাকে সম্মান দেন যার থেকে সম্মান ছিনিয়ে নিতে চান তার থেকে ছিনিয়ে নেন সমস্ত কিছুর ভালাই সব কিছুর মঙ্গল সব কিছু আল্লাহর হাতে সবকিছুর উপর আল্লাহ সমস্ত শক্তি ইচ্ছে করলে কাউকে ক্ষমতায় বসাতে পারবে না দুনিয়ার সমস্ত শক্তি একজোট হলে কাউকে ক্ষমতা থেকে নাড়াতে পারবে না এটা কালিমার দাবি এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের রাখতে হবে কালিমায় বিশ্বাসই প্রত্যেকটা মুসলমানের রাখতে হবে এই বিশ্বাস যে আমার সব কিছুর চাওয়া পাওয়া আল্লাহর কাছেই হবে কোরআনের দৃষ্টিভঙ্গি এই ক্ষেত্রে রব্বুল্লা আলমিন সমস্ত আম্বি আলিহি সালামের যেভাবে আল্লাহর কাছে চেয়েছেন সব বিষয়গুলো কোরআনে কেরিমি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন রব্বুল্লা আলমিন ওম্মদকে দেখানোর জন্য তার প্রিয় নবীর ওম্মদদেরকে দেখানোর জন্যে যে আমার সবচেয়ে প্রিয় বান্ধব আম্বি আলিহি সালসাল্লাম সমস্ত আম্বিয়া আলে হেমুসাল্লা সাল্লাম সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এই আম্বি আলহমুসাল্লাসাল্লাম যখন জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবতের মধ্যে তারা পড়েছিলেন বিভিন্ন প্রয়োজন তাদের সামনে এসেছিল তখন তারা কি করেছেন কার কাছে গিয়েছেন অরব্বুল্লাহ আলমিন ওর আনিক্যারিমে সে বিষয়গুলো তুলে ধরেছেন সুন্দর করে তাই আসুন একটা একটা করে আমরা সেগুলো লক্ষ্য করি ফলো করি যে অরব্বুল্লাহ আলমিন কি বলতে চাচ্ছেন তার নবীরা কী করেছেন আমাদের জন্য এইটাই করণীয় কালিমার দাবি এটা হজরত আদম আলি সালাতাম যখন জান্নাত আলমিন বলেছিলেন্লা তকর ইস্যাজারা যে এই গাছের কাছে আপনারা যাবেন না হজরত আদম আলি সাল্লা সাল্লাম শয়তানের প্ররোচনায় যখন বিভ্রান্ত হয়ে ওই গাছের কাছে চলেই গেলেন আল্লা তালা সে কারণে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন হজরত আদম আলি সালাতাম হওয়া আলিহিহি সালাতলাম দুনিয়ার প্রায় দুই প্রান্তে আল্লাহকে খুঁজছেন তারা পরস্পরকে খুঁজছেন তারা এই মুসিবতের মধ্যে হজরত আদম আলি সাল্লা সাল্লামের কাজটা কী ছিল এটাই আমাদের জন্য দেখার আপন জনকে যদি হারিয়ে ফেলি কোনো নিয়ামত যখন আমার থেকে দূরে সরে যায় জান্নাতের চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে এই নিয়ামত যখন হজরতে আদম আলি সাল্লা সাল্লাম থেকে দূরে সরে গেল হজরত আদম আলি সাল্লা সাল্লাম কি করেছিলেন ওর আন বলছে সুরা আলবাকার মধ্যে আল্লাহ করছেন হজরত আদমা আলি সালাতামের দিলের মধ্যে অন্তরের মধ্যে আলমিন কিছু কথা ঢেলে দিয়েছেন যেহেতু তিনি নবী ছিলেন অরব্বুল আলমিনের পক্ষ থেকে নবীদের কাছে এইরকম অনেক ওহি যেটা অন্তরের মধ্যে আল্লাহ তালা ঢেলে দেন হজরত আদম আলি সালাতামের মনের মধ্যেও আল্লাহ তালা কিছু ক্যালিমা ঢেলে দিয়েছেন মনে করিয়ে দিয়েছেন হজরত আদমা আলি সেই কালিমাগুলো ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন ফেতে আলেই সেই কথাগুলো দিয়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছেন এই বিপদের সময় এই কঠিন মুহূর্তে তিনি হাত বাড়িয়েছেন কার কাছে আল্লাহর কাছে একজন নবী যখন বিপদের সময় হাত বাড়াবে আল্লাহর কাছে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কী করণীয় উচিত অন্য কোথাও নয় আমার যে কোনো বিপদের মুহূর্তে আমি হাত বাড়াবো আল্লাহর কাছে আল্লাহ তাহলে আমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আমাকে বিপদ থেকে মুক্ত করার জন্য রব্বুলি আলামিন প্রস্তুত আছেন আমাকে চাইতে হবে আল্লাহর কাছে ফেতাবা আলহ আল্লাহ ঘোষণা করছেন যে আদম যখন আমার কাছে সেই বাক্যগুলো দিয়ে তওবা করল ক্ষমা চাইল ফাতেবা আলহ আল্লাহ বলেন আমি তার ক্ষমা করে দিলাম তাকে আল্লাহ তালার সেই বাক্যগুলো হচ্ছে আদমআ আলি ইসাল্লাম এবং হাওয়া আলি সালসাল্লাম যেটা সুরা আরফের মধ্যে আসছে তারা আল্লাহর কাছে কেঁদে কেটে এই দোয়া করছেন রব্বানা জলম্নান ফুসানা। ও ইল্লাম তকফিল্লানা আতার হামনা আল্লাহ আমরা ভুল করেছি নিজেদের উপর অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করেন ও ইমান আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব একজন নবীর অনুভূতি যে আল্লাহ যদি ক্ষমা না করেন আল্লাহ যদি না চান আল্লাহ যদি দয়া না করেন তিনি ক্ষতিগ্রস্ত হবে একজন নবীর যদি এই অনুভূতি হয় আল্লাহ ছাড়া তার বাঁচার উপায় নাই রহমত কেবল তিনিই করতে পারেন একজন সাধারণ মানুষ হিসেবে আমার কার কাছে যাওয়া উচিত সেই আল্লাহর কাছেই আল্লাহর বান্দা আমরা আল্লাহ আমাদের খালিক চাইতে হবে তার কাছেই আজ নুয়া আলি সাল্লাহাতাম ওম্মদকে দাওয়াত দিতে দিতে যখন নানা রকমের সমস্যায় পড়েছিলেন তার কম তাকে নানাভাবে কষ্ট দিচ্ছিল আদালতে নু আলি সাল্লাহতালাম আল্লাহর কাছে হাত বাড়ালেন আল্লাহ করেছেন যে নোহ অন্য কারো কাছে আশ্রয় চায় নাই আমার নবী নহ অন্য কারো কাছে প্রার্থনার হাত বাড়ায় নাই কারো সহযোগিতা কামনা করে নাই কারণ তিনি জানেন তিনি নবী যে কারো কিছু করার ক্ষমতাও নাই যার ক্ষমতা তার কাছেই আমাকে যেতে হবে এই জন্য নুয়া আলি সাল্লাহতাল্লাম কাছে হাত বাড়িয়েছেন ফান্তির ওয়াল্লাহ আমি পরাজিত আমি বিপর্যস্ত আমি আমার কম এর পক্ষ থেকে খুব কষ্টে আছি আল্লাহ ফান্তসির আপনি বদলালেন আল্লাহ তালা তাদের উপর আসমান থেকে পানি বর্ষণ করালেন জমিন থেকে ফোয়ার বের হল বন্যা হল জলোচ্ছ্বাস হলো সমস্ত কুফফারকে রব্বুল আল আমিন ধ্বংস করে দিলেন হজরত নুয় আলিয়া তাল্লাম অনেক কষ্টে রব আলমিনের কাছে বলেছিলেন আপনি অবশিষ্ট রাখবেন না পবিত্র করে ফেলেছেন কাফেরদের থেকে প্যারে হাজরিনুয় আলি সালসালাম আল্লাহ নবী বিপদের সময় আল্লাহর দিকে হাত বাড়িয়েছেন হাজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলহি সালাম যার সন্তান হচ্ছিল না হাজারত খলিল ইব্রাহিম আলি সালাহালাম সন্তানের জন্য বাবার কাছে জান নাই কিন্তু অন্য কারো কাছে জান নাই কারণ তিনি জানেন তিনি নবী যে এটা একমাত্র ক্ষমতা আমার রব আল তাই তিনি রবের দিকে হাত বাড়িয়েছেন তিনি বলছেন সন্তান দান করেন আল্লাহ সাথে সাথে জবাব দিয়েছেন আমার বন্ধু বিগুলিম আপনাকে আমি সুসংবাদ দিচ্ছি এক ছোট্ট বাচ্চা হালিম হবে যে সহনশীল হবে বিভিন্ন দুঃখ কষ্ট যে আল্লাহর জন্য ধৈর্য ধারণের মাধ্যমে যেটা সহ্য করে নিবে এমন এক সন্তান আমি আপনাকে দান করবো সুসংবাদ দিয়ে দিলেন রব্বুল্লা আলামিন দিবেন না কেন কারণ তার যে তার কাছেই চেয়েছে তার বান্দা যে অন্য কারো দরবারে যায় নাই তার যে অন্য কারো দুয়ারে ধরনা দেয় নাই তার যে একমাত্র তার কাছেই তার দিকে হাত বাড়িয়েছে शेरबुल आलमीन एखो आज जरासंतान जर सतान नाई सन्तान जन सौन्तान दिल हाहाकार कष्ट आज कालब सुचिकित्सार साथे साथ आल्ला दिखे हाथ बाढ़ान अन्न कारो का नये खबरदार सिड़िक करबा कलिमार दबी दा लाइल्ला दाबी आपके सन्तान एकम्रल्लाय প্রিয় দর্শক শ্রোতা সে প্রসঙ্গে আমরা আবার আসছি ছোট্ট একটি বিরতির পর আসসালাম আলাইকুম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 कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित अल कुरान जीवन घनी विधि विधान आज रे दस टायब सम्प्रचार सकाल नीच टी बांगल् निकट मनोन दिन इष्ट कुरान बिरोधी कर जनेमान खेलान जमीन আব্দুল রাজা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি খবর ইসলাম আল্লাহ আর কি আছে he worships me like entirely worships the like and forbidding what is law and believing in it all my prayer, my sacrifice my life and my death are all for allah sustainer of the world dekho chamak বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কালিমার দাবির এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে এই আলোচনায় প্রিয় দর্শক বিরতির আগে আমরা হজরত জাকারিয়া আলহি সালসাল্লামের প্রসঙ্গ আলোচনা করছিলাম যে তিনি সন্তানের জন্য পাগল প্রায় অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনার হাত বাড়ালেন ওর আনে আসছে সেই প্রসঙ্গ ইদনায়বাহা তিনি মানুষ থেকে আড়াল হয়ে গোপনে গোপনে আল্লাহর কাছে সন্তানের জন্য প্রার্থনা করছেন গোপনে কেন কারণ তিনি সন্তান হওয়ার স্বাভাবিক যে বয়স সে বয়স পার করে আসছেন কিন্তু তার মনের মধ্যে এক আগ্রহ এজন্য জন্য জেগেছিল যে তিনি হজরত এ মারিয়াম আলহিসামের কাছে গিয়ে মৌসুম ছাড়া ফল পেয়েছিলেন এমন এমন ফল পেয়েছিলেন যে ফলের কোনো মৌসুম এখন নয় হাজার আলহি সালাত যখন জিজ্ঞেস করলেন যে কোথেকে আসলো হজাতে সালাতাম বললেন আল্লাহ আমাকে দিয়েছেন জাকের আলহিসাত আকাঙ্ক্ষা জাগলো যে আল্লাহ সিজন ছাড়া ফল দিতে পারেন সেই আল্লাহ তাল আমার বয়স পার হয়ে গেল তো আমাকে সন্তান দিতে পারেন এই জন্যে তিনি নতুন এক উৎসাহে নতুন এক উদ্দীপনায় গোপনে গোপনে আল্লাহকে ডাকা শুরু করলেন আবার নিজের বয়স চলে গিয়েছে এটাও আল্লাহর কাছে বলতে লাগলেন তিনি বললেন আল্লাহ আমার দাড়ি তো সাদা হয়ে গেছে চুল তো পেকে গেছে আমার ভিতরের হাড্ডির মগজ শুকিয়ে গেছে বুঝাচ্ছেন যে আল্লাহ সন্তান হওয়ার মতো এখন বয়স নাই আমার কিন্তু আমি যেই রবের কাছে এই প্রার্থনা করছি তিনি সন্তান দেওয়ার জন্য এগুলো কোনো প্রয়োজন নাই তিনি একজন বয়স্ক মানুষকে সন্তান দিতে পারেন মৌসুম চলে গেছে তাকে সন্তান দিতে পারেন যেমনটি হজরত মারিয়মা আলি সালাতামকে দিয়েছেন হজরত জাকারিয়া আলহি সালাম এইভাবে আল্লাহ তাকে যখন ফেরাউনের অত্যাচারে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে অসহ্য হয়ে যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ হজরতে মূসা আলহি সালাতাম ফেরাউনের কবল থেকে জুলুমের হাত থেকে মুসা আলি সাল্লাম এবং পুরাবণি ইসরায়েলকে রক্ষা করেছিলেন সেই ইতিহাস আমাদের জানা হদ ইউসুফ আলহি সালসাল্লামকে যখন জেলখানায় ঢেলে দেওয়া হল তিনি যখন জুলাইখার আমন্ত্রণে আমন্ত্রণ দেওয়া হচ্ছিল হদরতে ইউসুফ আলিহি সালসালাম এই বিপদ থেকে বাঁচার জন্যে গুনা থেকে বাঁচার জন্যে নিজের ক্ষমতা নিজের সামর্থ্য নিজের ইচ্ছা এটার উপরেই তিনি ক্ষান্ত হন তিনি তার জন্য বেটার আমি ওখানেই থাকতে চাই ও ইল্লা তশরিফ আন্নি কেদাহীন আপনি যদি এই সরযন্ত্র থেকে আমাকে উদ্ধার না করেন আমি হয়তো অপরাধীদের মধ্যে হয়ে যাব আল্লাহ আল্লাহ তালা হজরতে ইউসুফ আলি সাল্লা সাল্লামের ডাকে সাড়া দিয়েছেন এখনো সম্ভব কেউ যদি গুনাহ থেকে বাঁচার জন্যে তার রবের কাছে প্রার্থনার হাত বাড়ায় যাল্লাহ আমি গুনা থেকে বাঁচতে চাই ও আমাকে আপনি গুনাহ থেকে হেফাজত করেন হজরত ইউসুফ আলি সাল্লা সাল্লামের মতো আল্লাহ তালা তাকেও গুনাহ থেকে হেফাজত করবেন নিশ্চিত এটা কালিমার দাবি অন্য কোনো পন্থা নয় অন্য কোনো পদ্ধতি নয় গুনাহ থেকে বাঁচার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যেমনটি হজরত ইউসুফ আলি সাল্লাহাম করেছেন বিপদে পড়লে আল্লাহর দিকে যখন তিনি তার কৌমের উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহ হুকুমের অপেক্ষা না করেই চলে যাচ্ছিলেন অরবুল আলমিন এই কারণে যে কোনো কোনোভাবেই তাকে নদীর মধ্যে ফেলে দিয়েছিলেন মাছ তাকে খেয়ে ফেলেছিল তখন তিনি ওই অন্ধকারের মধ্যে আজজুলমাথ বহু বচন আনা হয়েছে অনেকগুলো অন্ধকার এই অনেকগুলো অন্ধকার এক হচ্ছে রাতের অন্ধকার এক হচ্ছে পানির অন্ধকার পানির নিচে আর হচ্ছে মাছের পেটের মধ্যে কতগুলো বাধা এই সব কিছুর ভেতরে হজরতে ইউনুসা আলহ সালসাল্লাম ভেবেছেন এমন বিপদের মুহূর্তে এমন কঠিন মুহূর্তে আমাকে রক্ষা করতে পারবে একমাত্র আমার রব আল্লাহ সুবাহান তাই তিনি অন্য কোনো চিন্তা না করে আল্লাহর দিকে হাত বাড়িয়েছেন প্যারে হাজরিন যে কোনো কঠিন মুহূর্তে কঠিন বিপদে যত বড় বিপদেই হোক নিশ্চিত এই বিশ্বাস রাখতে হবে এটা কালিমার দাবি যত বড় বিপদেই হোক আমার রক্ষক আমার খালিক আমার স্রষ্টা যিনি তিনি তার চেয়ে অনেক বড়ো ক্ষমতা দর অনেক বেশি ক্ষমতার অধিকারী জগতের সমস্ত বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করতে পারবেন এই ক্ষমতা তিনি রাখেন ইনল আলহ্লি সে বিশ্বাস রাখতে হবে পেয়ারে হাজরিনাউদা আলী সালসাল্লামের প্রসঙ্গ আসছে কোরআনএল কেরিমে হজরতে দাউদা আলী সালসাল্লামকে যখন রবুল আলমিন পরীক্ষা করলেন কোরআনে আসছে সে প্রসঙ্গ হজরতে দাউদা আলী সালসাল্লাম বুঝতে না পেরে সেই পরীক্ষায় তিনি যে পরীক্ষায় পড়েছেন তিনি বুঝতে পারেন নাই তিনি যখন নিজের ভুল বুঝতে পারলেন দেরি করেন নাই এটাই হচ্ছে আম্বি আলী সাল্লা তাল্লামের পথ পদ্ধতি ভুল হতে পারে ভুল করতে পারে কিন্তু সাথে সাথেই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ও আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে আপনি ক্ষমা করেন হয় দাউদ আলি সাল্লাম অন্য কোথাও নয় অন্য কারো কাছে যায়নি অন্য কোনো দরবারে যায়নি কারো সুপারিশের জন্য যায়নি সরাসরি আল্লাহর দিকে হাত বাড়িয়েছেন বলেছেন যে আল্লাহ আমি অপরাধ করেছি আমি ভুল করেছি الله تعالى قشنا قرن فاغفرنا له ذلك وإن له عندنا لزلف وحسن مآب الله بولن امر بندو امر نبي داود جو خون امر كاته هاد باريه فاغفرنا له ذلك امي تاكي كومة كوري ديه ابوان امر كاته تار اكتا بشش گروتو آتش سي امر نيكو تير ابوان تار شش محلوي هويه رب العالمين شکر ديه ديه ديه ماف كوري ديه پیار حاضرين جيكو نوان نائي کرلي الله ركاته قرآن الكريم رمضي حضرت سليمان عليه الصلاة والسلام ربما شخص اللّا بولتنا لقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا عمي سليمان كي بريك كيف لچلام تارجشين هشون شخاني ونو قو كامي بشية ديه جي. سليمان عليه الصلاة والسلام رقمت رب العالمين كرميه چلن كي سوش عمو يرجونني بريك كوريشن كنتو جقون سليمان عليه الصلاة والسلام اللّار ديك هاد برالن اللّه تعالى تحكيه তার রাজত্ব আবার ফিরিয়ে দিলেন এমনিভাবে জগতে যারাই ক্ষমতাচ্যুত হবে ক্ষমতা হাত থেকে চলে যাবে বিশ্বাস রাখতে হবে যে আমাকে ক্ষমতাচ্যুত করেছেন যেই আল্লাহ আমাকে ক্ষমতায় আনতেও পারবেন সেই আল্লাহ অন্য কারো ক্ষমতা নাই প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রসঙ্গে আসি বদরের যুদ্ধ মুসলমান ৩১৩ জন অস্ত্র শস্ত্রবিহীন অপরদিকে মক্কার কোরাইশদের এক হাজারের বেশি সৈন্য সুসজ্জিত সৈন্য সশস্ত্র যারা হাজরত রসুল করিম সাল আলী ও আছেন গায়ের চাদর ছিল উপরে আল্লাহ রসুল এইভাবে কান্নাকাটি করছিলেন আল্লাহর কাছে আর বলছিলেন ইসলাম মুসলমানদের এই গ্রুপকে এই দলকে যদি আল্লাহ আপনি ধ্বংস করে দেন্লাহ জমিনে আপনার মতো কেউ থাকবে না মাওলা ये जख आल्ला रसुल आल्लर का प्रार्थना कर प्रिय नबी मुहम्मदुर रसुल्लाह आल्लाछर बान्दात प्रिय मानुष्टा जाह भाब सब चेसि भलोवसेसे से नबी मुहम्मदुर रसुलल्लाह विपदे समय एक कथा बोलें नहीं जे हमार क्षमता आदर युद्धे मुसलमान देखे जयी करार क्षमता हाथे यतटुकू पवार देखान नहीं आज के क्षमतार पवार নিজেদের হাতে নিয়ে নিয়েছি আমরা বলছি জনগণের হাতে ক্ষমতা ক্ষমতার উৎস জনগণ জনগণ আমাকে ক্ষমতায় বসাবে জনগণ তোমাকে ক্ষমতা থেকে নামাবে এই সমস্ত শ্রিক ওয়ালা কথা আমি বলছি মুশরিকের মতো কথা বলছি হয়তো আমার আকিদা বিশ্বাসটা ওইরকম না কিন্তু আমি বুঝছি না কালিমার যে দাবি সেটা আমার দিলের মধ্যে আমি বসাতে পারি নাই সেই আমি এই এইরকম শ্রিক ওয়ালা কথা আমি বলছি কালিমার দাবি তো এটাই আমার যে কোনো কথাও হবে প্রিয় নবী মোহাম্মদ রসো সাল আলী যখন বদরের প্রান্তরে ওইভাবে পরে কান্নাকাটি করছিলেন প্রিয় বন্ধু হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের কোমরে ধরে পিছন থেকে টানছিলেন উঠুন হুগো রসুল আপনার রবের কাছে আপনি অনেক চেয়েছেন অনেক অনুয় বিনয় করেছেন কাকুতি মিনতি করেছেন এবার আপনি উঠুন এবার আপনি উঠুন আল্লাহ আপনার তোয়া কবুল করবেন আপনি উঠুন হাজর আলী আসাল্লামকে আবু বকর সদিক আল্লাহন এইভাবে জড়িয়ে ধরে উঠালেন কি হলো রেজাল্ট কি হলো আল্লাহর কাছে যেমন নবী বিপদের সময় হাত বাড়িয়েছেন আল্লাহ তাকে বিমুখ করেন নাই আল্লাহ কাউকে বিমুখ করবেন না ইনশা যখন আমাকে ডাকবে আমি সারা দিবের অঙ্গীকার হজরত রসুল করিম সাল আলী আসাল্লাম যখন আল্লাহকে ওইভাবে ডাকছিলেন আল্লাহ সারা দিয়েছেন ওয়ালা ক্বাদ নাসারাকুমুল্লাহু বিবাদর ওয়া আনতুম আযিলা আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের যুদ্ধে বদরের ময়দানে প্রান্তরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল তোমরা ছিলে নিরস্ত্র সংখ্যায় কম শব্দিক থেকে কাফেরদের তুলনায় তোমরা অনেক কম শক্তির ছিলে অথচ রব্বুল আলামিন উপস্থিত শ্রোতাদর্শক এটা কেন হয়েছে এটা হয়েছে এই জন্যেই যে ওই বিপদের মুহূর্তে নবী মোহাম্মদুর রসৌল আল্লাহ সাল আলী তার রব আল্লাহকে ভুলেন নেই আল্লাহর দিকে হাত বাড়িয়েছেন আল্লাহ তার বান্দাকে ভুলেন নেই এইভাবে আমরাও যদি আমাদের যে কোনো বিপদে যে কোনো চাওয়া পাওয়ায় আল্লাহর কাছে আল্লাহর দিকে হাত বাড়াই আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না ইনশা আল্লাহ তালা এটা কালিমার দাবি কালিমা পাঠ করেছি এই দাবিও আমরা পূরণ করবো দেখা হবে আজকের মতো লকার আপনার সম্পদ কে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদ কে বৃদ্ধি করতে পারে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 আমি মোহাম্মদানি আপনারা দেখছেন